আমি আর আরো এর সঙ্গে আমি জিজ্ঞেস করছি তোমার কাছে সংখ্যা আমার কাছে আসে কিন্তু সেইগুলো এই রুদ্রপ্রসাদ সেনগুপ্ত কি একটা কাজের জন্য প্রায় বছর দুয়ে হলো আমার কাছ থেকে নিয়েছেন এবং ফেলে দিচ্ছেন না আমি তোমার কালেকশনের জন্য বিয়ে দেবো ও আমাকে ফেরত দিচ্ছে না আর ঘর বাইরে আর ছবি আমার কাছে আমার খুব দুঃখ লাগে একদিন এক্সিবিশন হচ্ছিল আমার ইচ্ছে করলো যে আমি তুলে নিয়ে চলে আসবো এক্সিবিশন থেকে ভালো আর তাছাড়া হয়তো গণ ধর্বের গণধর্বের অফিসে থাকতে পারে তবে সকল আছে বলে আমার মনে হয় না বহুরূপী পত্রিকাতে এই ব্যাপারগুলো থাকতো না আচ্ছা মানে তদানীতন বহুরূপী পত্রিকায় থাকতো না হম এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল যে বহুরূপীও কিছু কিছু ক্ষেত্রে তারা ইন তারা গন্ধর্বের কিছু কিছু কাজ তারা মানে ওই ধরনের তারা করতেও চাইছেন অতটা নিজেদের মধ্যে আবদ্ধ না একটু খোলা বেলা করে করবার চেষ্টা করেছে তারপরে আরো কিছু থিয়েটারের পত্রিকা তখন প্রকাশিত হয় একটা পত্রিকা বেরোত আমাদের পরে এবং গণনাট্য বা নাচ ঘর এই ধরনের কিছু পত্রিকা যে পত্রিকাগুলো কোনোটাই খুব একটা টেঁকে নি আসলে গন্ধব্য পত্রিকাটাই নিয়মিতভাবে চলত তারপরে আমি যখন চলে এলাম তারপরে তার সম্পূর্ণ ব্যাপারটাই অনিয়মিত গেল আচ্ছা থেকে আমরা টোটাল দিকগুলোকে আমরা কিভাবে বলতে পারি এবং কিভাবে এনে পৌঁছে দিতে পারি এরকম একটা ভাবনা ছিল যদিও খুব পরিণত হয়তো নয় বয়স কম কিন্তু তাহলে এরকম একটা ভাবনা ছিল তার দিক আমরা আমাদের সঙ্গে আমাদের এক বন্ধু এসে যুক্ত হয়েছিলেন তার নাম রাজেন কোন টাকা পয়সার কথা ভেবে আসেননি কত লাভ হচ্ছে কবে লোকসান হচ্ছে কত কখনো ভাবেননি তিনি নানান ভাবে এই সংস্থাকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করেছিলেন যদিও তার তখন ব্যবসায়িক দিক থেকে তিনি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একসময় আমার একটা ছবি করবার কথা হয়েছিল আমরা রমন ডিউস করছিলেন তারপরে নানান কারণে সেটা গন্ডগোল হয়ে যায় এবং পরে রমন ঘটকে দিয়ে আর একটা নাটক বগল আর বঙ্গদর্শন এই নাম তার কোথায় ওয়াক করতে হয়েছিল তারপরে কোনো কারণে ডিস্ট্রিবিউশন বা ইত্যাদি গণ্ডগোলের হয় না সেটা মধ্যে এই ছিল শেষ পর্যন্ত আমি চলে আসার অনেক দিন পর আমি যখন নক্ষত্র তার মধ্যে হঠাৎ একদিন রমণ আমার কাছে এলেন এবং এসে বললেন যে আপনি যদি আবার ফিরে আসেন আমাদের একটা নস্তাল কাজ করছিল যে পুরোনো জায়গায় আবার ফিরে আবার নতুন ভাবে কিন্তু দেখলাম যে এর একটা একটা অন্যান্য যারা আছে তার মধ্যে এবং তারা একটা শ্রভিনিদের হয়ে কোথায় কুড়ি বছর বাইরে তাতে কতগুলো কথা আমার সম্পর্কে লেখা হয় যে কথাগুলো সুস্থ মানে পরে আমি ওই ছবিটা দেখার পরে আমি খুব আহত হই এবং তখন ওদের বললাম যে এইগুলো কেন লেখা এগুলো ঠিক কি তখন একজন বললেন যে থেকে লেখাতো বলে কিছু কিছু থাকতে পারে লিখতে আমি বুঝলাম ব্যাপারটা খুব গোলমেলে এবং হলো না এবং পরবর্তীকালে রমণের সঙ্গে ওদের কোথায় সেই সব নানান কারণে বিরোধ সৃষ্টি হয় এবং রমন ওটা ছেড়ে চলে আসেন এসে রমণ এবং সাহা। এখনো চলছে যদিও বোধ হয় পরিচয় নয় আমার মনে করছে না যে কোনো তার সঙ্গে আলাপ হয়েছে একটা চিঠি আমি দিয়েছিলাম আমি উত্তর পাইনি এই সাত বছরের মধ্যে যে প্রোডাকশন গুলো হলো তার মধ্যে দৃষ্টিতে কোন গুলো খুব ইম্পর্টেন্ট যেগুলোকে তুমি তোমার ক্রিয়েশনের দিক থেকে ইম্পর্টেন্ট মনে করো এবংাম সেই পরিমানে করতে পারতাম না তখন অল্প কয়েকটা শো করার পরে সেই নাটকটা প্রায় বাতিল করে দিতে হতো এবং আর একটা নতুন নাটক তৈরি করতো এত দর্শক আমাদের তখন হয়নি। কিন্তু আমরা সেই কারণেই এই যে নানান রকম করেছিলাম অর্থাৎ নতুন নাটকের সঙ্গে বারবার পরিচয় করানো তাতে মঞ্চ স্থাপত্য বলি বা আলোর ব্যাপারে বা অভিনয় রীতি বদল নানান ধরনের দর্শকদের খুব বিষয়বস্তু দিয়েছে এবং এক সময় অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমি বলেছিলেন যে আমরা তখন গন্ধর্বের নাটক দেখবার জন্য তখন অজিতেশ বন্দ্যোপাধ্যায় থিয়েটারে আসেননি মানে মোটামুটি ওই আর আগে আমি কোনো কাজ দেখিনি শ্রমিক থাকলে হয়তো খুটিয়ে কথাগুলো ভালো করে জিজ্ঞেস করতে পারতেন তবে আমি জিজ্ঞেস করছি প্রথম আহ এক এক ধরনের আমরা যে কাব্যনাট্য যখন করলাম এই কাব্যনাট্য করার সময় আমাদের যারা অভিনেতা ছিলেন বা অভিনেত্রী ছিলেন তাদের মধ্যে একটা কনফিউশন ছিল তারা তার আগে কাব্যনাট্য কি তারা জানতেন না এবং তারা সবাই খুব অসহায় বোধ করছিলেন তারা বলছিলেন যে এটা কী হবে এভাবে কখনো অভিনয় করা যায় এই কবিতা বলছি এ করছি এটা কিভাবে বলা যাবে কিভাবে এটা দাঁড়াবে দর্শক কিভাবে নেবে আমরা কিছুই বুঝতে পারছি না আচ্ছা তার মধ্যে তখন বিচু হওয়াল বলে একজন অভিনেতা ছিলেন যিনি পরবর্তীকালে এক যাত্রা নাম করা মমতা চট্টোপাধ্যায় তারপরে মনোজ এরা সবাই তখন ওই নাটকটাতে অভিনয় করেছিলেন এবং তখন আমি যে পরিকল্পনা নিয়ে নাটকটা ভেবেছিলাম তখন সেটা সকলের কাছে এই নাটকে আমি প্রথম সমস্ত দেয়ালটা ফিকে দিয়ে তৈরি আচ্ছা কতগুলো আটকে নানান রকম ভাবে যা ট্রান্সপারেন্ট পেছনটা সবটা দেখা যায় এবং সেখানে একটা সমস্ত দেয়ালটা আর একটা কৃষ্ণচূড়া গাছ আচ্ছা কৃষ্ণচূড়া গাছ সেটা আমরা একটা গাছের ডাল একটা মরা গাছের ডালকে ওখানে দিয়ে তার উপর একটা সবুজ কাপড় ওপর থেকে ফেলে দিয়েছিলাম এখন গাছের ডালে খোঁচা খোঁচা হয়ে আসে তখন পরিকল্পনা বা এইভাবে করার কথা কেউ কখনো পাবেনা আচ্ছা হ্যাঁ কাজটা করেছিলেন তখন কাজ করেছিল কিন্তু তখন এই পরিকল্পনাগুলো আমি করে আচ্ছা তখন এভাবে এবং একটা ডিস্ট্যান্ট সিগনাল সেখানে আমি শুধুমাত্র দুটো আলো এরকম ভাবে চোম ব্যবহার করেছি আর কিছু মানে সেই দেখা যাচ্ছে শুধুমাত্র ওই দুটো আলো দেখা যাচ্ছে তখন এই ধরনের পরিকল্পনা ভাবা না এবং প্রথম যখন আমরা দোষ করেছিলাম সেই বাঁশ বোন থেকে বাঁশ কেটে নিয়ে সেই এনে সব লাগিয়েটা কি সেই নাটকটাতে সত্তা অর্থাৎ আমার সেলফ কথা বলছে এই নাটকের মধ্যে একটি নতুন ছেলে নাটক লিখেছিল নাটকটার নাম হচ্ছে অন্য সর্ব অতনু সর্বাধিকারিক এনেছে এনে সেইটা পরে সেই ইন্টারভিউ দিতে যাবে এবং তার এক দুঃসম্পর্কীয় মামা মানে যে বাড়িতে এক সে মানুষ হয়েছিল তারই চাকরিটা করতে পারে এবং তার আসবার কথা মানে তাকে যদি তিনি হয়তো চাকরিটা করে দিতে পারেন এইরকম মানসিক অবস্থার মানুষ অর্থাৎ তার বেতনটা বেরিয়ে এটা আমরা তখন এইভাবে ভাবলাম যে খুব একটা সাজানো আছে কিন্তু ওই ছেলেটি হঠাৎ দেয়ালটা সরে গেল দেয়াল দেখলাম কতগুলো সরু সরু এরকম জড়ির ফিতে খুব সরু সরু জড়ির ভিতে পেছনটাকে ডেকে দিয়েছে আচ্ছা এবং তার ভিতরে কতগুলো ছোট ছোট ফ্ল্যাশ বিভিন্ন রঙের বিচিত্র রঙের যে ছেলেটি খুব শ্যাম ড্রেস হ্যাঁ শীঘ্ন চেহারা এবং ওই রঙের ভেতরে তাকে সম্পূর্ণ বে মনে হয় সে এসে ওকে এবং ও চিনতে পারে তোমার তো অনেক কিছু করবার ছিল তুমি কেন এইভাবে বদলে যাচ্ছ এই হচ্ছ ইত্যাদি ইত্যাদি এই বদল আচ্ছা তখন এই ধরনের দ্বৈত সত্তা কোন মঞ্চে তার আগে কখন ব্যবহার করা হয় এবং এইটা করতে করতে এক সময় মনে হয় যে হ্যাঁ আমি ভুল করছি এবং তার চোখের সামনে থেকে দৃশ্যটা সরে যায় এবং মামা মামার কণ্ঠস্বর সঙ্গে ওই দৃশ্যটা এবং মামা আসে মামাকে চাকরি কথাটা বলতে গিয়ে চা চা চা বলতে পারবেন এইরকম জায়গা না এই যে বদলটা সেই নাটকটা মানে আমার মনে হয় আমরা বলতে পারি যে এই ধরনের কারণ তো সেই ধরনের নতুন কিছু একটা পুরো পরিকল্পনার মধ্যে একটা এই নাটকে আমরা একটা জোনি প্ল্যাটফর্ম এখানে একটা পার্ক একটা ব্যাপার থেকে একটা আমরা সাহায্য পেয়েছিলাম একটা মিছিল ওই ওপর এবং সে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটা মিছিল এবং সেটা বিভিন্ন পাড়ার ছেলেদের সাহায্য পেয়েছিলাম তখন তারা হেল্প করেছিল এবং নিচের মাঝে মাঝে একটা লোক এবং তার চিন্তার মধ্যে এবং সেখানে সবাই ওর ওর যে জোর যে জোরটা হারিয়ে গিয়েছিল ওই ছেলেটিকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে দেখা গেল মিছিলটা থেমে গিয়ে সবাই ওর দিকে হাত বাড়িয়েছে আচ্ছা যে একটা ব্যাপার তৈরি হলো এবং সবটা মিলিয়ে তখন নাটকটার মধ্যে হয়তো এতবার এত বিরাট নাটক করার মধ্যে কিছু কিছু দোষ ছিল যে সবাই হয়তো পারফেক্ট হয়নি অনেকগুলো জায়গায় কিন্তু দর্শক দেখলাম সেগুলোকে একদম গ্রাহ্য করলেন তারা বললেন যেটা অসাধারণ ব্যাপার করেছে না এবং আমরা ক্রমাগতই এই নাটকগুলো যে খুব একটা কমার্শিয়ালি সাকসেসফুল রয়েছে তা হয়নি কোথাও তার কারণ হচ্ছে এটা প্রতিবারই একটা এক্সপেরিমেন্ট প্রত্যেকটা নাটকে আমরা এক ধরনের এক্সপেরিমেন্ট করতাম এইটা করতে করতে কিছু সময় এবং তারপরে রবীন্দ্রনাথের নাটক করলাম এবং এই নিয়ে বিসর্জনের প্রোডাকশন আমার আমার সঙ্গে মানে তখন বহুরূপী তার কিছুদিনের মধ্যে বিসর্জন করেন এবং আমার সঙ্গে একটা উম চিন্তাধারার একটা তফাৎ দেখা দিয়েছিল সেটা আমি ওখানে উল্লেখ করেছিলাম যে আমার ওখানে দেখতে দেখতে গৌল্ভীর বিসর্জন দেখতে দেখতে মনে হয়েছিল যে অনেকগুলো জিনিস মূল রচনা থেকে সরে গেছে কেমন কিরকম যেমন বিসর্জন নাটকটা অনেকবার রবীন্দ্রনাথ নিজেই এডিট করেছে এবং তার প্রথম সংস্করণ আমার কাছে আছে তাতে যেভাবে নাটকটা শুরু হয়েছিল সেই নাটকটা অনেক বেশি নাটকীয়তা দিয়ে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে উনি এমন একটা দৃশ্যকে নিলেন যে দৃশ্যটা নাটকীয়তা বাইরে থেকে নাটকীয়তা কম ভেতরে নাটকীয়তা আছে তাহলে তিনি কেন বর্জন করেছিলেন এবং সেখানে মার কাছে কি করেছি একটা সন্তানের কামনা বা একটা প্রাণের কামনা মায়ের মনে তার জন্যে তিনি অজস্র প্রাণ বলিদান করতে পারেন তিনি বলছেন অনেক তিন শত মহিষ একশত ছাদ বলি দেব তবু আমাকে সন্তান যেন আমি পায়। তা প্রাণের বিনিময়ে এতগুলো প্রাণ তো পাওয়া যায় না এই যে প্রাণের জন্য আকুতি এইটা আমার মনে হল প্রভুজীতে মিস করলেন ওরা গুণবতী রাজনীতিতে ঢুকে গেলেন সম্পূর্ণ আমার তখন দেখে মনে হলো কি করে তার নিজের যে সমস্ত পরিকল্পনা সেগুলোকে তিনি কাজে লাগাবেন তার প্রাণের জন্য কোথায় যেন হারিয়ে গিয়ে তিনি আজকের মধ্যে চলে গেলেন এবং জয়সিংহ জয়সিংহের যে সেই জয়সিংহ নিজেকে হত্যা করছে সেখানে বলেছিলেন যে এই রক্ত যেন শেষ রক্ত হয় এই রক্ত শেষ রক্ত হয় তার অর্থ এই যে আমি আমার জীবন দিয়ে আমি সারা পৃথিবীতে এই হানাহারি বন্ধ করে দিতে চাই কিন্তু ওখানে দেখে আমার মনে যে এটা যেন খানিক জয়সিংহ যেন কোন রকমের বলছে যে আমি আর না এত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নেই আমি পারা গেলাম তাহলে এখন কথা হচ্ছে যে এখানে তো আত্মহত্যা অনেক শক্তিশালী আমাদের তুলনায় অনেক কম কিন্তু তা সত্ত্বেও আমরা দিক থেকে অন্যরকম ভাবে চেষ্টা করেছিলাম আমরা কোথাও কালী মুক্তিটা দেখাই সেই আসলে হ্যাঁ কিন্তু ওই নানান রকম একটা পট ছিল তার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যাই হোক এরকম ভাবে আমরা একটা ভেবেছিলাম রবীন্দ্রনাথ ছাড়াও অন্যান্য সমস্ত নাটক হল করে প্রত্যেকটা নাটকে কিছু কিছু বৈচিত্র্য এই ধরনের ছিল যা তৎকালীন দর্শককে মানে যারা এই অল্প সংখ্যক দর্শক দেখেছেন তার এই ব্যাপারেমতে গেলাম না উন্ন ধরণের কি বদলা আসতে পারে সেটা ভাবা চেষ্টা করব আচ্ছা এই পিছন কেন ঘুরল সেটা কিছু বলতে চাইবে এটা তারা নানান ধরনের রাজনীতি রাজনীতি করতে শুরু করত করে কোথায় একটা জায়গায় আমি দেখলাম যে আমার সেন্টিমেন্ট কাজ করছিলো যে আমি একদিন ধরে ব্যবসাটা নিয়ে করেছি তারপরে নতুন তারে এসে অন্যরকমভাবে ব্যাপারটা করছে এ একটা আমি তখন ভাবলাম যে কয়েকজন মিলেমিশেরা বললেন আমরা একটা ঠিক করি তারা তখন ওখানে করতে দেবে তখন নক্ষত্র তৈরি হয় আচ্ছা নক্ষত্র তবে নক্ষত্র আমরা মানে তারপরে আমরা একটা নাটক করলাম মনোজের লেখা সেই যে নীলকণ্ঠের বিষ যেটা আমরা প্রথম প্রোডাকশন করেছিলাম সেই নাটকটা নতুন কিছু ছেলে মেয়েদের নিয়ে একেবারেই নতুন কিন্তু নাটকটা প্রথম পর লিখত একটা নাটক পাঠিয়েছিলেন লন্ডন থেকে সেটা হচ্ছে এই নাটকটা ভীষণ ভালো লাগে এই নাটকটা ক্লিন নাটকের না মানে উইলিয়াম তাই ভাবছিলাম যে আমি জানতাম না এই নাটকটি তখন নাম দিকারি উপলক্ষে তারা করবে বলে সেটা রুদ্রপ্রসাদের অনুবাদ সে অনুবাদটি যথেষ্টই কাঁচা তুলনায় কবিতা তো কাছে কোথাও নেই এবং ল্যাঙ্গুয়েজ যথেষ্ট পাহা তার আগে করতে আরম্ভ করে দিচ্ছি নাম কি দেওয়া হয়েছিল তোমরা কি নামে যদি গন্ধব্য আমাদের সঙ্গে আসেন এই সূত্রে আমরা জানতে পারবো গন্ধার্ব না গন্ধর্ব আচ্ছা গন্ধব্যাস তাহলে এরকম গান্ধিকার এখানে করছে সেখানে আমাদের এই নাটকটা করার কোন অর্থ হয় না আমরা বলা হয়েছে যে নাটকটা কারণে এটা ছিল সেটা ডাক লেডি সেটা করেছিল এবং এরপরে ওই নাটটা চাপা পড়ে থাকে তারপরে দুঃখ পেয়েছিল আমি পরে মোহিত নাটকালিতে সূর্য একটা জাতীয় প্রথম দিল এবং এইটা তখন আমি নাটকার হিসেবে মোহিত উল্লেখিত হল যে একটা